বর্ণনা এই কিতাবটি একটি অংশ নিয়ে যেখানে আমাদের ইমাম আব্দফা ও আবীয়হুল মুজতাবাহা ও রাসুল মুরতদা অর্থাৎ মোহাম্মদ সাল্লাহামকে আল্লাহ তালা নবী হিসাবে গ্রহণ করে নিয়েছেন এর ধারাবাহিকতা আমরা আলোচনা করছিলাম যে রসোলা সাল্লা নবের যে সমস্ত নিদর্শন আছে সেই নিদর্শনগুলি কি কি হতে পারে আমরা দেখিয়েছি যে রসুল্লাহ সাল্লাহামের তিনি যে নবী ছিলেন রাসুল ছিল আল্লাহ তাহলে তার অনেক অনেক নিদর্শন দিয়েছেন এবং আছে তার মধ্যে বড় নিদর্শন আমরা বলেছি বড় বড় যে সমস্ত নিদর্শন সেগুলিকে আমরা সাতভাগে ভাগ করেছি প্রথমটি হচ্ছে যে সমূহে এই আমাদের নবীর কথা সুস্পষ্টভাবে উল্লেখ আছে দ্বিতীয় বলেছিলাম যে রসুল্লাহ আসলাম আগমনের পূর্ব মুহূর্তে অর্থাৎ নবী হিসেবে আগমনের আগেই এমন কিছু ঘটনা ঘটছে যা প্রমাণ করে যে তিনি নবী হিসেবে আসতে আসছেন এবং তাকে নবী হিসেবে পাঠানো হবে তারপর আমরা বলেছিলাম যে এর বাইরে তিন নম্বর হচ্ছে রসুল্লাহ আসলাম দুনিয়াতে আসার পরে তাকে আল্লাহ তালা নবী হিসাবে ঘোষণা দেওয়ার পরে নবী এবং রাষ্ট্র হিসাবে প্রড়ানোর পরে তার হাতে এমন এমন কিছু তার দ্বারা এমন কিছু খবর আমাদেরকে আল্লাহ তালা জানিয়েছেন যে সংবাদগুলো প্রমাণ করে যে আল্লাহ তালা তাকে নবীম রাসুল সাহেব পাঠিয়েছেন তোর মধ্যে কিছু সংবাদ ছিল যেগুলো রসুল না হতেন যথাযথভাবে সেটা বর্ণনা করা তার পক্ষে সম্ভব ছিল না দ্বিতীয় হচ্ছে যে এমন কিছু ঘটনা যে ঘটনাগুলো রসুল্লাম সমসাময়িক সময় ছিল হয়ে ঘটেছিল যেগুলো রসুল যেভাবে বলেছেন সেভাবে তা সংঘটিত হয়েছে কখনো কখনো রসুল্লাহসাল্লাম বলছেন যে এই জায়গাতে মারা যাবে অমুক এই জায়গাতে অমুক মারা যাবে ঠিক সেই জায়গাতে সেই देखा गया वर्ती अमुक व्यक्ति मारा गया सोलाम्म कख कहबाविक बेपारे अमुको देखा गया रो सुल्लाम जखनी जटना गुल कारण हमारे पक्षर पक्ष अर्हिप्राही नाजिल हतोनी से मानस प्रमाण करें पक्ष रसुल आज के आलोचना करब एम कि घटना जगह रसुल्लामेर समय घटे क्योंकि रसुलवि घटे ए रखम किस घटना परवर्ती देखा गया है घटे आज के आलोचना कर प्रथम आलोचना करलम भविष्य की घटवे अनेक किस वर्णना कर देखी कबर घबर आलोचना केयामत विभिन्न निदर्शन आलोचना आलामगुल आलोचना और उन्म्मत मध्य क्यू घटे সেগুলো আলোচনা সুলি বলেছেন আমার পরে খেলাপত্তির বছর থাকবে সেটা সেটার আলোচনা এবং কি আলিয়া বলেছেন তুমি যুদ্ধ করবে তিনি সাথে দেখতে পাবো যে তিনি সাহবা এমন অনেক ঘটনা যেগুলো পরবর্তীতে ঘটবে বলেছেন এবং সেটা যথাযথভাবে ঘটেছে যথাযথভাবে ঘটেছে তর মধ্যে আমরা কয়েকটি উদাহরণ উদাহরণ টানতে পারি এক নম্বর হচ্ছে ইমাম মুসির মাহমুদুল্লাহ আলাই তার সামনে দেখা যাক এমনি ইমান রাদ বর্ণনা করেন তিনি বলেছেন مقاما فينا رسول الله صلى الله عليه وسلم مقاما ما ترك شيئا يكون في مقام ذلك إلى قيام الساعة إلا حدث به رسول الله صلى الله عليه وسلم تتني داري تأمد المجد داري امون انقلوا زينوش علصنا كورسن جي قلوا قيامت فجون تكهوڑ بي بحوڑوا সেগুলো তিনি যেভাবে বলেছেন যা যা তিনি অনেক কিছুই তিনি বর্ণনা করে দিয়েছেন হাফেজ তার মধ্যে কেউ সেটা সংরক্ষণ করতে পেরেছে আর কেউ তা সংরক্ষণ করতে পারেনি কাদ আলিম আলাহ আমার সাথীরা সাহাবিরা কেউ কেউ সেটা জানতে পেরেছে ওই কোন কোনো জিনিস রসুল যে বলেছেন से। आए, रसुल्ला आलोचना हाँ यहां रसुल्लासलम करबाक राम जो यहाँ घटवे रसुल्लासलम आगे वर्णना कर घटते जा कम रजे কখনো আলোচনা হয়েছিল তখন বুঝিয়ে দিয়ে রসুল আসাম যেহেতু ওই দিন যেখানে দাঁড়িয়ে আমাদেরকে পরবর্তী কি ঘটবে সেগুলো বলেছেন সেই ঘটনা এখন ঘটতে যাচ্ছে যেমনি ভাবে কোন মানুষ কোন মানুষকে মানুষের চেহারা ভুলে গেছে তারপর দিন পর দেখার পরে বলে যে হ্যাঁ তোমার তো দেখেছি ठीक अनुरूप भाई घटनागली घटे ठीक बोझा गया रसुल्लाम भविष्य अनेक किस घटे अनेक किसबाक नाम के जानक मुखस्थ रखते অনেকেই সেটা ভুলে গেছে এর ধারাবাহিকতা আমরা কয়েকটি আরো কয়েকটি উদাহরণ টানতে পারি একটি হাদিজ যেখানে উল্লেখ করা আমভাবে যে আসলে ভবিষ্যতে অনেক কিছু বলে দিয়েছেন এই ভবিষ্যৎ বলা কিন্তু একজন সাধারণ মানুষের পক্ষে কখনো সম্ভব না যদি তিনি না আল্লাহর পক্ষ থেকে প্রেরোজন বিসুল হবেন আমি শুনি রসুল্লাহামকে বলতে যখন আমি ঘুমন্ত ছিলাম রাহা কালিবিন আমি দেখলাম যে একটি কুফের উপরে তার মধ্যে একটি বালতি আছে হেমাশা আল্লাহ আমি যতটুকু পারি পারলাম তা থেকে পানি উপরে উঠালাম অর্থাৎ রসুল্লাহ আসলাম তার নিজের কথা বললেন যে আমি যতটুকু পারি দাওয়াতের কাজ করলাম তিনি রাষ্ট্রপ্রধান ছিলেন তিনি সেনাপতি ছিলেন বিচারক ছিলেন তিনি সবই করেছেন তারপর সুমা আখাজা ইবনু আবিহাফা তারপর ইবনু আবি কোহাফা সেটা গ্রহণ করল অর্থাৎ রসুল্লাহমের সাহাবি আউ বকর আহানু সেটা গ্রহণ করছেন রসুলের পরে রসুলের পরে কে খলিফা হবে সেটা ইঙ্গিত করা হচ্ছে तरफ से दिए एक बालती दुई बालती उठाले अर्थात তিনি যতটুকু পেরেছেন তার দুই বছর জীবনে যতটুকু পারা ততটুকু তিনি দাওয়াতের কাজ করেছেন রাষ্ট্রের রাষ্ট্র পরিচালনা করেছেন জিহাদ করেছেন এবং আল্লাহ আল্লাহ ব্যয় করেছেন সবকিছু করেছেন মোহাম্মদ খালিফত রসুল ছিলেন সে কাজটি তিনি করেছেন সেখানে বুঝিয়ে দিলেন তো হাদিস স্বপ্নে যেটা সেটা আমরা অনুবাদ করি পরে ব্যাখ্যা করব প্রথম হচ্ছে আমি স্বপ্নে স্বপ্নে গুমন্ত অবস্থা ছিলাম আমি সঙ্গে দেখলাম যে একটি কুফের কাছ ধারে ছিলাম কুফের বালতি ছিল আমি তারপর যত কোনো খাহা উঠালেন তিনি এক বালতি বা দুই বালতি উঠালেন তারপর দেখতে পেলাম তা অফিনা যে তিনি ক্ষেত্রে কষ্ট পাচ্ছিলেন যে তিনি বৃদ্ধ হয়ে গিয়েছিলেন সেই জন্য সেটা আমরা বুঝতে পারবো অল্লাহ আল্লাহ তাকে ক্ষমা করে দিন সুমেস তাহায় তারপর সেটা ুল খতাব সেটাকে গ্রহণ করলেন বড় বালতিটাকে ফালাম আর আবেন খতাব উমরের মতো এরকম ভাবে কেউ উঠাইতে পারছে আমি দেখিনি ছোট জিনিসটা বড় হয়ে গেল বড়টা উঠাই ফেললো জোর করে হাত্তা দরাবার যে মানুষকে সে তার সব জায়গায় তার এই দাওয়াত ঠিকমতো প্রসার লাভ করতে পেরেছেন সব জায়গায় তিনি দাওয়াতের কাজটি করতে পেরেছেন অফির এ বড় নার্সে ফাজা আবুল খত্তাবুল তিনি উঠালেন ফালাম আলায় কাত্ত আকো মিনহু কোন মানুষকে থেকে বালতিতে পানি উঠাতে আমি দেখিনি বালতি দিয়ে হাত হাউদ উমাল আনিত ফজ্জার এমনকি মানুষ ফিরে আর হাউজ পূর্ণ হয়ে গেল যা থেকে পানি উপচে পড়ছে এইভাবে ঘটনা ঘটেছিল এইভাবে ঘটনাগুলি ঘটেছিল কি ঘটনা ঘটছে এ হাজি সিআল্লাহ বলেছেন হাজি সোহিদ মুসলিম বর্ণিত হয়েছে তিনি উঠে এলেন যতক্ষণ তিনি দাবাদের কাজ করেছেন তারপর করেছেন যেহেতু হানাহানি ছিল মারামারি ছিল এবং কিছু মানুষ জাকা দিতে অস্বীকার তাদের যুদ্ধ লিপ্ত ছিলেন তার মধ্যে দুর্বলতা সেখানে ছিল অবকরের বিতরণে বরং সেই সময়ের অবস্থার কথা বল দাওয়াতের ভিতরে দুর্বলতা ছিল বাইরে দাওয়াত দেওয়া হয়নি কিন্তু ওমর সময় যখন তিনি स्थितिशील राष्ट्रपान दावत काजे व्रती हुई से दावत कारण जजीरतुल्लाटाई और एर बो मुस्लिम दे दावत प्रसार लाभ कर इस्लाम दावत प्रसार लाभ कर ठीक ये ठीक सीियलि रसुल्ला सल्लाम आउबकरमर जे स्वप्न रसुल्लाम देखे स्वप्न वास्तव में परिणत हो प्रमाण करसुल्लाह सल्लाहम যে তিনি যা দেখেছেন তা সত্য ছিল এবং সেই তিনি ভবিষ্যৎ বাণী করেছিলেন তা সত্য ঘটেছিল এবং সেই সত্য ঘটনা এই জন্য ঘটেছিল তিনি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত নবী এবং রাসুল ছিলেন তৃতীয় আরেকটি ঘটনা আমরা উল্লেখ করব যা প্রমাণ করে যে তিনি ভবিষ্যৎ যে সমস্ত ঘটনা রসুল্লাহ সাল্লাম বলেছেন তা সত্য হয়েছিল এবং তার সত্য বলে প্রমাণিত হয়েছে তমদে সিরা ছিল এটা রসুল্লাহ সাল্লা সাল্লাম তিনি তার رسول اللہ صلی اللہ علیہ وسلم تین امم الملہن کے باشاہ امم حرام کے باشاہ ایک دن گئے تھے اناسہ بن مولا نے بولیں کانہ رسول حرام بیت الملہن فتؤیمه رسول صلی اللہ علیہ وسلم حرام بیت الملہن کے گھر جیتےں سکہنے تینی کھانا کھا تحت عباد ابن صامد اور حرام بیت الملہن چیلن عباد ابن صامد کی ستری فدخل একদিন তিনি সেখানে ঢুকার পরে তিনি খাবার খাওয়ালেন তিনি তার আল্লাহর পথে জিহাদে লিপ্ত আছে ইয়ার কাবুনা সাবা জাহাজ বাহার এই সমুদ্র পাড়ি দিচ্ছে তারা মুলুকানাল আসেররা তারা বাদশাহ মতো। তারা তারা বাদশার মতো যাচ্ছে অর্থাৎ তারা এই খাটির খাটিয়ের উপরে তারা চলাফেরা করছে ভালো অবস্থা হ্যাঁ ইয়সুক উদৌলি মিনহুক উম উম হারাম বলেন যে আমাকে আল্লাহ যেন এই এই দলভুক্ত করে জেহাদে যারা যাচ্ছে তার দলভুক্ত এই দোয়াটি আপনি করুন রসুল্লাহ স্লাম দোয়া করলেন তারপর আবার ঘুমালেন ঘুমানোর পরে আবার তিনি হাসতে হাসতে উঠলেন উঠার পর বললেন যে এ রসল আপনি কেন হাসলেন আমাকে বলুন রসুল্লা সাল্লাহ আসলাম তখন বললেন যে আমার উন্মতের কিছু লোক আমি দেখতে পেলাম যে তারা আল্লাহর পথে জেহাদের জন্য বের হয়েছে এবং এই সমুদ্র পাড়ি দিচ্ছে তারা রাজা বাদশাহের মতো এগিয়ে যাচ্ছে যুদ্ধে তো তিনি দোয়া করলেন যে তিনি বললেন যে আপনি আমাকে আমার যেন দোয়া করুন আমি যেন তাদের অন্তর্ভুক্ত হই তিনি বললেন যে তুমি তো আগেই আগে যারা গেছে তাদের অন্তর্ভুক্ত হয়ে গেছ তোমাকে এদের অন্তর্ভুক্ত করা যাচ্ছে না ঠিক এই ঘটনাক পরবর্তীতে ঘটেছিল কখন মোরাব রাজি আলহামের সময় তিনি যে তাউবল মুলুকুল ইসলাম ইসলামের প্রথম রাজা ছিলেন তাঁর সময় এই ঘটনা ঘটেছিল কি হয়েছিল যে তখন এই তারা যুদ্ধ কনস্টান্ট্রিনোফল যুদ্ধের জন্য বের হয়েছিলেন বিভিন্ন মুসলিমরা সমুদ্র পাড়ি দিয়ে ইসলাম প্রসারের জন্য বাইরে বেরিয়ে পড়ছিলেন তখন এই উম হারাম পিনতে মিলহান তখন কিন্তু সেই যোশ যুদ্ধে শরিক হয়েছিলেন তার স্বামীর সাথে সেখানে তিনি সেখানে তিনি মৃত্যুবরণ পরবর্তী যুদ্ধে করতে পারেনি যেভাবে রসল্লাম দোয়া করেছেন সেভাবে সেই ঘটনা ঘটেছিল খেলাফসমান আদি আলম খেলাফতের সময় এরকম কিছু ঘটনা করেছে কিন্তু মোহাবিয়াল আদিআল আহ সময় তিনি এই পূর্ণতা দিয়েছিলেন অর্থাৎ তিনি একটা সমুদ্রে তিনি সর্বপ্রথম সমুদ্র যুদ্ধ জয়ের জন্য ব্যবস্থা করা নিয়েছিলেন অর্থাৎ ওসমান সময় মহাবীর মহাবীর একই ঘটনা ঘটেছে পরবর্তীতে যুদ্ধ হয়েছে কিন্তু মহাবির সময় যখন মুসলিমরা সমুদ্র পাড়ি দিয়ে যুদ্ধ করতে গিয়েছিল তখন তিনি মারা গিয়েছেন আর এটা ছিল ওসমান ইবনে ওসমান ইবনে আফবান রাজুল্লা আনহুর খেলাফৎকালে মহাবিরাদ ছিলেন সিরিয়ার গভর্নর সে সময় এই ঘটনা ঘটেছিল যা প্রমাণ করে যে এটা অবশ্যই পক্ষ থেকে জানিয়ে দেওয়া এবং পক্ষ থেকে প্রেরিত নবী এবং রসুল অন্য আরেকটি ঘটনা আমরা বর্ণনা করতে পারি তা হচ্ছে বুখারি রহমতুল বর্ণনা করেন আব্বাকি বলেন রায়ত রসুল্লাহামাল্লাহ মেম্বার হসান উব আলী ইল্হী রসুল্লা সাল্লাপর ছিলেন এমন সময় হাসান ইবনা আলী রাজি তার পাশে ছিলেন একবার মানুষের দিকে যাচ্ছেন একবার হাসানের দিকে যাচ্ছিলেন একবার তার দিকে তাকাচ্ছিলেন এরপর বললেন রসুল্লাহ সাল্লাম ইন ইবনি হায়দ আইদ আমার এই ছেলেটি হচ্ছে সৈয়দ এই ছেলেটি হচ্ছে নেতা অর্থাৎ ইবনি তা তিনি বলে আল্লাহ তালা তার দ্বারা মুসলিমদের বিরাট দুটি দলের মধ্যে মীমাংসা করে দিবেন হান আল্লাহ সেই ঘটনা ঘটেছিল ইমনিয়া রহমুল বলেন সেটা রসুল্লাহাম যেভাবে সেভাবে রসুল্লাহামের মৃত্যুর ৩০ বছর পরে যখন হিজরি চল্লিশ চল্লিশতম সন পূর্ণ হল সে সময় আল্লাহ তালা হাসানের মাধ্যমে দুটি বিরাট ঝগড়াটে উম্মতের মধ্যে উম্মতের মুসলিম জমাতের মধ্যে মিলন ঘটিয়ে দিলেন যখন হাসান ইবনে আলী নিজে খেলাফতের দাবি ছেড়ে দিয়ে মহাবির খলিফা বানিয়ে দিলেন বলেন যে ঠিক আছে আমি খেলাফত ছেড়ে দিলাম এর মাধ্যমে মুসলিমরা আবার ঐক্য ঐক্যবদ্ধ হয়ে যায় যা প্রমাণ করে যে রসুল্লাহ সাল্লাম যা বলেছেন তা সত্য ছিল এবং রসুল্লাহমকে আল্লাহর পক্ষ থেকে তা জানিয়ে দেওয়া হয়েছিল এবং তিলেন ছিলেন সত্য নবী এবং রসুল তিনি বলেন রসুল্লাহাম বলেন তোমরা জানো যে কেমত কায়ম হবে না তোমরা জেনে রাখো কেয়ামত কয়েম হবে না যতক্ষণ না তোমরা তুর্কিদের সাথে যুদ্ধ করছো এই তুর্কি অর্থাৎ নয় বরং যারাই তুর্কি জাতিদের সাথে যুদ্ধ করা সে মজানুল মত তাদের চেহারা হবে যেন ঢাল তলবার মতো তাদের ঢাল তলবার মতো এরকম বড় ধরনের চেহারা হবে ওলা তাকুম সাহায্য তোকা তুলো কম আর ন্যায়াল স্যার আর তোম কিয়ামত কায়মা হবে না যতক্ষণ না তোমরা যুদ্ধ করছো এমন জাতির সাথে যাদের জুতা হবে চুলে চুলে জুতা হবে ইমনি তাই রহমতুল্লাহ হাউল উল্লাম মুসলিমুন এই জাতি যাদের কথা রসুলাম বলেছেন এদের সাথে রসুল্লাহাম যুদ্ধ করে রস্লাহ আল্লামের সাহাবিরা এবং তাবেরা পরবর্তীরা মুসলিমরা যুদ্ধ করেছেন এবং সেগুলি বিখ্যাত যেমন তাতাররা ছিল এরা তাতারদের সাথে মুসলিমরা যুদ্ধ করেছেন তাদের যে সিফত বর্ণনা করা হয়েছে যে তারা হবে ছোট বিশিষ্ট তাদের চেহারা হবে লাল এবং নাক হবে বড় এবং চেহারা নাক হবে খাসা এবং তাদের তাদের চেহারা হবে ঢাল তরওয়ার মতো চেপটা সেরকম ঘটনা ঘটছে তা ছিল তাতার এই ঘটনা প্রমাণ করে যে রসুল্লাহ সাল্লাহাম ভবিষ্যতে ভবিষ্যৎবাণী করেছেন তা সত্য হয়েছে এবং তিনি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত নবী এবং রাসুল ছিলেন মুসলিমরা এই তাঁতারদের সাথে যুদ্ধ তাতারিদের যে আক্রমণ সে আক্রমণের পরে মুসলিমরা যে কঠিন অবস্থার সম্মুখীন হয়েছিলেন তার ভবিষ্যৎবাণী পূর্বে করেছেন এবং সেই ভবিষ্যৎবাণী করার কারণে অনেক কিছুই আমাদের কাছে প্রমাণিত হয়েছে যে আল্লাহর পক্ষ থেকে এগুলো সবই প্রমাণ করে যে আল্লাহর পক্ষ থেকে তিনি নবী এবং রাসুল ছিলেন আমরা এর অনেকগুলো আমরা আলোচনা করলাম না এর অনেকগুলো আপনারা পাবেন বিদায় নেহায় কিতাবে ইমাম ইবনী কাসির রহমতুল্লাহ আল নিহাযা কিতাব নিহায়া ফিল ফিতান তিনি বিস্তারিত আলোচনা করেছেন রসুল্লাহাম কি কি কি ভবিষ্যৎবাণী করেছেন সেগুলো আপনি পাবেন অনুরুব কে আমাদের আলামত গ্রন্থ সেখানে আপনার পাবেন এই সমস্ত ঘটনা সবগুলি ভবিষ্যতে বুখারি মুসলিম আবাদের বিভিন্ন কিতাবে কিতাবুল ফিতান কিতাবুল আশরাথ কিতাবুল মালাহেম বিভিন্ন বিভিন্ন কিতাব আছে সেগুলিতে রসুল্লাহম বর্ণনা করেছেন ভবিষ্যতে কী কি ঘটবে তার অক্ষরে অক্ষরে প্রতিপালিত হয়েছে অক্ষর সত্য বলে প্রমাণিত হয়েছে তা প্রমাণ করে যে আমাদের নবী আল্লাহর পক্ষ থেকে প্রেরিত ছিলেন আলহামদুলিল্লাহ কোনোদিন এর বাইরে কোনো কিছু ঘটেনি সুতরাং আমরা বিশ্বাস করি যে আমাদের নবী মহাম্মদ রাসুল সাল্লাম নবী অমরাস এগুলি হচ্ছে নবী মহম্মদুরসাল্লা কিছু নিদর্শন যেগুলিকে বলা হয় আয়াত খাবার ইয়া বা সংবাদগত নিদর্শন যেগুলি সংবাদ দিয়েছেন আগে আগের সংবাদ বা সমস্বামী সংবাদ ভবিষ্যৎ সংবাদ সবগুলি সত্য প্রমাণিত হয়েছে এবং আমাদের নবী এর মাধ্যমে প্রমাণ হচ্ছে যে আমাদের প্রেরিত নবী এবং রাসুল ছিলেন্লাহ আলাহি ওসালাম আমরা ইনশাল বিষয়ে আরো আলোচনা করো পরবর্তী ভরবে ততক্ষণ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আলহামদুলিল্লাহ ওসসালাম